তোমরা আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীরে জানায় দিনাম ও পায় গণ বর মুনাফিকের জানায় কানুদিন তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রয়েছে মধ্যেই উন্মতের সফলতা মুনাফিকেরা মুনাফকি করে নবীর আদর্শের কথা আর মানল না আল্লাহ জানায় দিলেন ও দল নম্বরের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এমন একটি আদর্শ আমরা পেয়েছি আমরা মানি না যে কারণে আমাদের মুখে বলি না আল্লাহ মানিনা, না মুখে বলিনা নবী মানি না তবে কাজের দ্বারা প্রমাণ হয় আমরা ইসলাম ধর্মকে পছন্দ করি না আমাদের কাজের দ্বারা প্রমাণিত হয় আমরা ইসলাম ধর্মটারে অসম্পূর্ণ মনে করি অনেকে কাজের দ্বারা প্রমাণ করে দেয় আমাদের ইসলাম ধর্মটা অপূর্ণাঙ্গ একটা ধর্ম আমাদের কোরআনটা অসম্পূর্ণ একটি কোরআন আমাদের ধর্মটা অসম্পূর্ণ একটি পঙ্গু ধর্ম আসলে কি আমাদের ধর্মটা অপূর্ণাঙ্গ নাতে পৌঁছা পর্যন্ত আল্লা রী পয়রের দ্বারা আদর্শ দিয়া দিলেন বান্দা তুমি আঙ্গুলের নখ কেমনে কাটবা সেখানেও পয়ম্বরের আদর্শ কিভাবে তুমি প্রশাস পরি আদর্শ কেমন করে তুমি চুল কাটবা চুল রাখবা জীবনটা সুন্দর আজকে মুসলমানে আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বেইমান হিন্দুয়ানি কালচার আমরা গ্রহণ করে প্রমাণ করে দিলাম আমাদের কাছে ইসলামের আদর্শ ভালো লাগে না বেজাতিদের কালচার আমি ধার করে করে তাদের কথাগুলো অনুসরণ করি বিবাহের দিকে যদি তাকানো হয় মুসলমানি কায়দায় মহানবীজির আদর্শে বিবাহ নাই গায়ে হলুদ না দিলে বিয়া হয় না গায়ে হলুদের সিস্টেম হলো মেটাকে গোসল করাবে ছেলেরা ছেলেটাকে গোসল করাবে আমি জানাতে নেওয়ার জন্য বলি কারোর সাথে কোনো আদাবতি নাই গায়ে হলুদের অনুষ্ঠানের গুলো করলে মনে হয় ওখানে হলুদ না বেশার আড্ডা চলছে বে যুবকের দল মদিনার আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আজকে ক্রিকেটারদের মাথার চুলের মতো মাথার ভেতরে ইন্দুর বান্দর বানায় এক একটার কোয়ালিটি আলাদা দাম ও আলাদা বান্দর যদি হও এত দাম ইঁদুর যদি হও এত দাম মাথার ভেতরে যদি টিকটিকি বানা দাও এত দাম मध्य बहु राग मस्तान चले गाई तुम राग्रे की धक्का दे तुम्हारो हा কি কত সে তু দু হুনিয়া কে নজর হি গুয়ম আজ দু খুদা বাস চিস্তে দুদা গা ফ আল্লাহ নোলেন কাল রসুদি সন্ন্যীন কথা আসা ই না করে মজবুত করে দে এবং কেউ যদি তোমার সাথে জুলুম করে তুমি মাফ করে দাও কেউ যদি গালি দেয় তুমি চুপ থাকো গালি দিও না না কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি ভালো ব্যবহার উপহার দেও ওই হাদিসের উপরে আমল করলে জমিনের মধ্যে কোনো র্যাব লাগবে না পুলিশ লাগবে না কারো পিটা দেওয়ার দরকার নাই। নবীর যদি বাস্তবায়ন হয়। সমাজ সমাজ হয়ে না এগুলোই তো আমাদের মাদ্রাসায় শিক্ষা দেয়া হয় কিভাবে মুরব্বীকে সম্মান করা যাবে কিভাবে মুরব্বির জুতা সোজা করা যাবে খবরদার মুরব্বি দেখলে আগে সালাম দিবি जमीन स्वर्ण मानुष तयी करारखाना अरे अल्लाहर गोलामा स्कूल कलेजिटी बंद कर द কারণ ওখানেও আল্লাহর কলেজে পড়ো পড়ো ভার্সিটিতে পড়ো পড়ো তবে সেখানে থেকে তুমি নবীর আদর্শটারে গলার মালা বানায় নাও আমার নবীর আদর্শের মালা গলায় লাগায় দাও কেমন আমার নবীর আদর্শ চুলগুলো কেমনে রাখবা কেমন করে কাটবা সেখানে বন্টন করে টন কম দাও কিন্তু এখানা বন্টনের সিস্টেম আছে কেমন করে খানা খাবো সে পদ্ধতি সেখানে নাই কিভাবে খানা খাইতে বসবো এ পদ্ধতি ওখানে শিখানো হয় না আমার মা আর উম্মতেরা গ্রহণ করতে পারতো খানা খাইতো পেটে কোন ডিস্টার্ব হতো না ভেতরে তোমাদের জন্য ভেতরের আদর্শ গ্রহণ কর অনেকে ভাবে আমরা দাড়ি টুপি নিয়ে যদি চলি স্বাধীনতা হারিয়ে ফেলব এরে যুবক আল্লাহর কসম করে বলি এ জীবন তোমার ভেতরে যৌবন আছে আল্লাহ আমাকে যৌবন দান তোমার থেকে যৌবন আমাদের কম বললে মোটেও হবে না কারণ তোমাদের প্যান্ডেলে আমাদের মন চায় অন্যায়ের দিকে অন্তর টানে গুনাহের প্যান্ডেলে যাই গানের আওয়াজ পেলে অন্তর দৌড়ায় শান পেছন থেকে সহযোগিতা করে এরপরও কেন গানের প্যান্ডেলে যাই না মাথায় টুপি পরে কি মাথা নষ্ট হয়নি ইচ্ছা করলে শাসপ্যান পরলে চল কেন পরলাম না রে বাবা কেন আমি অন্যায়ের পথে হাত বাড়াই না একমাত্র কারণ জাহান নামে রাজা দুনিয়া কিছুই না আমার আল্লাহ এজন্য আল্লাহর মনে আতালি মাসলুক আল্লাহকে বেজার করে ভিন্ন কারো আদেশ মানা যাবে না কারণ আল্লাহ হলেন আপন আর কেউ আপন না সবাই দুশ্মন মা আমার দুঃমন আমার বাবা দুশ্মন আমার ভাই আমার বন তালাশ করে মামলা করে রেখেছে কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা এনে নবির উন্মতের দল কেউ আমাদের আপন না কয়েক মাস আগে পাঁচ বিল্ডিং থেকে রাজধানী ঢাকায় মা তারা প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া পরকিয়া প্রেমের পাগল হইয়া নিজের আপন ছেলে মেয়েটারে ভুলে যাচ্ছে কয়েক বছর আগে বেশি দিন হয় নাই ঢাকার রাজধানীর ঐশী নামের দাঁত মেয়েটা মুসলমান তুমি দানে বামে তাকায় দেখো আপন যদি কাউকে পাও একমাত্র তিনি হবে আমার অল্লা আমাদের আপন কে আর জোরে বলেন ফল ফুল ফলাম ই কলা zin পুরো আকিম হকমতে উলস কদিম জমি আনে হাকিম তফা সরান আফহ মুরি বকা পুরো আহ কালাম বসনো যুব কাল্লার গোলাম তুমি মনে করেছো আমরা দাড়ি টুপি পরে অশান্তির বেরা জালে আবদ্ধ নানা না চ্যালেঞ্জ দিয়ে দিলাম বলো কোনো বাঘের বাচ্চা যদি থাকো দাঁড়াও আল্লাপাকে কারণে সিরিয়ালের ধনী তার খবর নাও আমাদের দাড়িওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো ওই ধনী লোকটাও শান্তিতে না শান্তি দেয়ার মালিক কে আরো জোরে বলেন গরম ভাব দেখাও নমরুদের মতো তো মাস্তান হতে পারো নাই ফির মতো মাস্তান হতে পারো নাই শাস্তাদের মতো টাকাওয়ালা মাস্তান হতে পারো নাই ওরে মুসলমান কারণের মতো সম্পাদ বলা হতে পারো নাই আল্লাহ তবু বা করে আমি মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো ও দায়ার মালি এ জীবনে আমি কত অন্যায় করলাম আমি খবর আমার মাও জানে না বাবাও জানে না এমন অন্যায় আমি করেছি জাহান্ন ছাড়া আমার কোন পথ উন্মুক্ত নাই আমি চতুর্শে দেখি অন্ধকার জাহান্ন আমার নাজাতের পথ খোলা না আল্লাহারিনের কাছে মাথা আমি যে অন্যায় করেছি অন্যায়গুলো করলে আমার মা করলে মায়ের থেকে আলাদা হয়ে যেতাম ও আল্লাহ আমার আল্লাপ বলে তুই যে অন্যায়গুলো গুলো এই অন্যায় তোর মা করলে সার দিতিনা ভাই করলে সার দিতা পানি বন্ধ করে দিতাম তোর এমন কোন বাবার শক্তি ছিল না যে তোরে আবার নতুন করে পানি দিবে আমি যদি প্রস্রাব বন্ধ করে দিতাম পৃথিবীর কোন ডাক্তারের শক্তি ছিল না প্রস্রাব আবার নতুন করে জারি করবে पृथिवीर शक्ति तुम्हें नतून कर खाना भेतरे ढुकाउन दल अहंकार रे भाई अपनारा जतटुकु भय তার থেকে আমরা আরো বেশি ভয়ে আছি কারণ যার কাছে টাকা আছে তার ভয় আছে চোর ডাকাতের ভয় মামলা আছে আছে তার ভয়। না জানি শয়তান ধোকা দিয়া জাহান নামে ফেলে পালায়ে দেয় এজন্য পেছনে দিয়ে টাকা যত বড় বড় বুজুর্গ দেখি সবার জীবন ছিল কান্নার জীবন ইতিহাসে পেয়েছেন আবু আকার তাদের ইতিহাস গুলো বাংলা আকারে পাওয়া যায় লাইব্রেরি থেকে বইগুলো গুলো কেনে পড়তে থাকো कान्ना उ कत काचेपे दीची एक कथा सारा दुनिया कान्ना जो एक पाला दे आबू बकरनारान সারা দুনিয়ার মানুষের কান্না যদি এক পালায় মানুষের সময় যদি এক পালায় দেওয়া হয় কান্নার সমান হবে না অথচের টিকে হাতে পেয়েছেন এরপরও কত কান্না করেছেন আমরা আপনি যে নামাজ পড়েছেন কবুল হয়েছে গ্রান্টি পেয়েছেন তাহলে মাস্তানি কেন কররে বাবা যদি আমলটা কবুল হইয়াও থাকে অহংকারী করলে আমলের স্বাভাবিক কাটা গেল কাটা গেল। निजेजे बड़ मने कबीरा गुना का नीचू मने का कबिरा गुना का हिंसा करा कबिरा गुना भाग सहय करते कविरा गुना এই রোগ আপনার ভেতরে আছে কিনা আমার ভেতরে আছে আপনার মধ্যে আছে না করি বন্দে গুণা আইনাম জিন্দেগি গুনকো রে কাআইনাম জিন্দেগি তওবা কো tauba korina allah wali the end. দেখা যায় বয়ানের ভেতরে কেউ কান্না করে কারো চোখে আমার মাওলা পাকের কুদরতের রহমান যার চোখে পানি নাই ধরে নাও তোমার আমার কলব পাথর হয়ে গেছে গুনাহের কারণে কলব পাথর হয়ে গেল যে কারণে দিলে শীতের ভেতরে লেবগায় দিয়ে ঘুমাও অত সার্শে টাকায় দেখো বারমার মুসলমানের চোখে ঘুম নাই খানা নাই খানা নাই দল ও বেইমান বেদিনের দল আমার মুসলমান ভাই বোনের ধরে ধরে হত্যা করে জবাই করে টুকরো করতেছি जार एलार बॉर्डर मुसलमान रोहिंगा मुसलमान से आसार सूझ ना खा दवार মা দুধের বাচ্চা নিয়ে কোলে নিয়ে কান্না করে মালি আমি খেতে চাই না তুমি আমার বাচ্চাটার একটু খানার ব্যবস্থা করে দাও খানা বেগো খানা না পেয়ে আমার বাচ্চা খুদায় বলি ধান খেতে ভেতরে দুটো গরু একত্রে ধান খায় মালিক এসে একটা বেত দিয়া গরুর উপরে যখন আঘাত করলো একটা গাভীর উপরে বাড়ি দেওয়া মাত্র আর একটা গাবি জোরে দৌড় जिज गा तु कहो दोरा तोरे तो मारे न गाभि डे बुझेसी पीठा उपरे चले आई चाली मुसलमान যতই চালাকি কর আমাদের কোন বিপদ নাই ওরে মুসলমান রাস্তার কুকুর তোমার একটু সালাম দিবে সম্মান করবে তবে এহুদি কুকুরেরা সম্মান করবে না ওরা মুসলমানের চূড়ান্ত দুঃম হাসানা নবীজির ভেতরে উত্তম আদর্শ কেমন আদর্শের নবী আমার অমরের চুকে দুই প্রশ্ন করল হেফাতুল মুসলিমি নবীজির আদর্শের একটু বয়ান করে শোনান নবীর গুণাগুণ বয়ান করে ওমর বলে আমি নবীর জীবনীটা পুরা পাই না कारण बड़ बुबक बरबार्मेमा जिंदगी बेलबारे जाओ बेल नबीर समय काटाइस बेलालबी मैदान चले বেলালের থেকে নবীর আদর্শের গুণগানের বয়ান শুনে নাও লোকরা বেলালের দরবারে হাসি বেলাল আমার নবীর গুণগান সম্পর্কে আমি কত গুনার কাজ করে না ফরমানি করে এক যায় নবীর হাতে কালেমা পরেছি আমি পারব না যাও যাও আমার নবীর পুরো জীবনটা কাটাই নেন बेल ना की फातेमारदी जाओ एक मिथ्या कारण घटना तक फातेमारदी आल्हा जीवित छे কারণ রহমাতুল চলে গেল আলীর দরবারে আলীকে কত বড় দামি ব্যক্তি যে আজ সম্পর্কে পয়ম্বর বলেন আনামা দিন আমি হলাম এলমি দিনের শহর আর এই শহরের দরওয়াজা হলো আমার কত দামি নবীর প্রস্তুত করা হয়েছিল আলি তুমি যে আল্লাহ রি করো তুমি আল্লাহরে কোনো দিন নাকি বলো দেখি না আমি আলী আল্লাহকে দেখে দেখে ইবাদাত করি সে আলীর ব্যাপারে নবী বলেন আমি হলামেল মেদিনের শহর আর এই শহরের দরওয়াজা হল আমার সাহানি আলী রিনিস মতন করিব মালু এল মে রা যায হজরত আলী নবীজির প্রশংসিত মেহমান আল্লাহ এলে মালিক দিয়েছে আমি একটা জিনাকারি মহিলা আমার গর্বের ভেতরে একটি বাচ্চা আমি জিনাকারি নারী আমার গর্ভে বাচ্চা আমার বিচার করেন দুনিয়ার কষ্টে নিতে চাচ্ছি রাখলা কেন খতম করে খতম করে দেশ থেকে আলি টিকি বলেন কারণ আপনি মহিলাটাকে অমর বলে তো আলী বলো কি ফসলা দিব এলেমের সম্রাট আলী ডেকে বলেন খলিফাত মুসলিম নমাদ महिला के, के बोले दें बानिया तुम्हें अदालते आस तक तुम्हार विचार होच्छार को दोष नहीं बच्चार ऊपर को আলি এই কথা ফয়সালা দেওয়ার পর ওমর চিল্লায় আদায় করে আলীকে আল্লাহ নান করে কিনারা একটি পাথর হজরে সার নাম ওই কেন পাথরে চুমু দিয়ে মনে রে পাথর আমি দিয়েছি নবী যদি চুমু না দিতেন আমি দিতাম না না কারণ তুই কারো উপকার করতে পারো না কারো ক্ষতিও করতে পারো না পাশের থেকে আলী দাঁড়ায় বলেন ওমর সাবদান সে <Santhropy> পাথর <Santhropy> আমার মায়ার নবী মদিনের নবী তো বলেছে কালো পাথরে চুবু দেয় পাথরে যদি গুনো নাই গুনাগুলো টেনে নেয় কেন উপকার করলো না বান্দার বান্দার গুনাগুলো টেনে টেনে বান্দাকে তো পাক বানায় দিল উপকার করলো ওবারে আলি তুমি যদি না হইতা আমি অমর ধ্বংস হা যাই তা হক না দার দোস্তে খারে রে ইস লাই যুবক খবরদার এক মুসিবত जानातर আহা আসিবত হলিকে প্রশ্ন করা হলো হে আলী আপনি একটু নবীজির আদর্শ সম্পর্কে যুবকের দল রাখ করে না আমার উপরে তুমি মেমোরির মধ্যে আমার ঢুকাইলে কি লাভ হবে তোমার মেমোরির ভিতরে কত নাটক কত কৌতুক কত গান ঢুকায় তোমার কলবে ঢুকাও কলবে কিছু ঢুকাও কাজে লাগবে আল্লাহ করুন বাড়ি গিয়ে যদি মেমোরি মোবাইলটা ভুলেই যায় গেল আম মেমোরি ফর্মেড হয়ে গেল জীবনের কামাই রেদায়ত হজরত আলীকে যখন প্রশ্ন করা হল নবীজির গুণাগুণ বর্ণনা করে হজরত আলী জবাব দিয়া বলে ভাইজান যান আপনি দুনিয়ার পেছনে দৌড়াচ্ছেন একটু দুনিয়ার বিবরণ দেন এর বিবরণ দেওয়া আমার জন্য বড় কষ্ট বিশালে জমিনের বিবরণ দিতে আমি অক্ষম হজরত আলী ডেকে বলেন ভাই সম্পর্কে আল্লাহ বলেছেন খুবই কম এ দুনিয়ার দাম নাই আল্লাহর কাছে মশা মাসির দাম আছে জমিনের কোনো দাম নেই সেই দুনিয়াটাকে তুমি বলো এত বিশাল অত তুমি নবীর ঘটনা শুনতে আস যে আল্লাহ দুনিয়াকে বললেন সামান্য সে আল্লাহ আমার নবীর ব্যাপারে বললেন আলা আমার নবীর আদর্শ আমার নবীর ভেতরে আদর্শটা অনেক বড় অনেক বড় আমার নবীর আকলাক আমার নবীর চরিত্র অনেক বড় আজিম বলেছেন আজিম দুনিয়াকে সামান্য বলেছে এটাকে তুমি বলো অনেক বিশাল আর যে নবীর ব্যাপারে আল্লাহ বলেন নবীর আদর্শ মানে আমি নবীর আদর্শ বয়ান করতেও বড় অক্ষমতা প্রকাশ করি তবে নবীর একটু আদর্শের টাচ আমি দিয়া যাই আমার নবী কেমন মায়ের আদর্শ নিয়ে জমিনে চললেন কোন গুনা নাই সেনবির আদর্শের বয়ান শুনে নাও পলাশের মুসলমানেরা এ পর তার মা বোনেরা আমিও একটা মায়ের সন্তান আমি হাফিজুর রহমানের মা ও মা আপনারাও মা আমার বাবাও বাবা আপনারাও বাবা বরফির আব্দুল কাদির জিলানির মা বাবা হয় কবরে যাবে মা হয় কবরে যাবেন। অনেকে মনে করে কৌনি মাদ্রাসায় পড়লে লাভ নাই কোনো চাকরি পাওয়া যায় না সার্টিফিকেট পাওয়া যায় না এখানে কত মানুষ বসার জায়গা পায় নাই এতগুলো লোক ডেঙ্গিয়ে বের হওয়ার মানেটা কি বিশৃঙ্খলার দরকার কিছু কপাল পরা দুই আড়াই ঘন্টা ওয়াশ পাঁচ মিনিটের একটু অপেক্ষা করে দোয়াটা করে যাওয়ার কপাল হয় না কপাল করা এখানে যারা আছেন বুকে আপনাদের দোয়া না তো যে চলে যান কেন বড় কামে লি অথচ ইজিতেমাই দোয়ার ভেতরে আল্লাহ কারো আমিন যদি কবুল করে নেন সবাইকে মাফ করে দিব আর বেশি টাইম না দশ মিনিট সময় দেন দিবেন না অতিভক্তি ভালো না আমি চাইছি দশ মিনিট খোদায় যদি আরো কিছু নেয় নিবে আপনাদের কথা আবেগ ধরা বিবে কেমন মায়ার নবীর আদর্শ ও ভাই ও মা ও বাবাজিরা মাথায় টুপি পরেছি দাড়ি রেখেছি স্বাধীনতা নষ্ট হয়নি क्यों वृद्धांगुली देख अल्लाहर कौम ची पार लेखा पढ़ा कर আমরা লেখা পড়া করেছি আল্লাহর গোলামি করার জন্য এখনো আল্লাহর গোলামের পেছনে দৌড়াই আর টাকা পয়সা আমাদের পেছনে পেছনে দৌড় আমার জন্য বানিয়েছেন আসমান আমার জন্য বানিয়েছে আমাকে সূর্যের জন্য বানান নাই সূর্য আমার জন্য বানিয়েছেন অতএব গোলাম মালিকের পেছনে ঘুরবে এটাই বাস্তবতা गोलमो गोलम नरे नज के चाकू नो सब मान आल्ला दान कर सामान्य कपड़े दाम न কোরআন শরীফের সাথে কাপড় লাগলো গিলাফ নাম হলো দাম বেড়ে গেল পায়ে আদর্শের কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন দুনিয়ার কোটিপতি হলেও এত সম্মান পাওয়া যাবে না সম্মান यह बंदा कुरान साथर साथ बंधुत्व जदि करो तुम्हें जहां नामी जाननाथ मेहमान हैस्य कवि कबिक सम्राट বছর জমিন সফর করে যা অভিজ্ঞতা অর্জন করেছেন এটা কিতাব আকারে আবার লিপিবদ্ধ করেছেন যার লিখিত কিতাব আমাদের কৌমী মাদ্রাসার পাঠ্য বই হিসেবে পড়ানো হয় इदानी कलेक् भाषा कठिन सम्बलित नसिहत उपदेश सम्बलित किताब बसे तो पढ़ाना है ना गुलिस कितब चलते बंद हो घा दे भाषार डॉपर डिग्री ने जुब टी घर बिक्री भाषा डिग्री आनारण আর আমার কৌমি মাদ্রাসাওয়ালারা আমার দেশের জাতি নিয়ে, উর্দু হিন্দি ফার্সি আরবি ইংরেজি অঙ্ক বাংলা ভাষা শিখাই দিলাম এটা বদনামের কিছু না এটা শুনাম পুরস্কার দেওয়া দরকার কারণ আমি হাফিজুর রহমান मद्रास भाषा कित भाषा टा कान जाए যদি ভারতে দাওতে যাই ওখানে আমার উর্দু হিন্দি ভাষা কাজে লাগানো যাবে হজে জিদ্দা এক জায়গায় বসলাম। মাঠে দু হাজার মসজিদের বিশাল ভেতরে জায়গা বয়ান করতে গিয়ে দেখলাম শুধু বাঙালি মুসলমান নয় পাকিস্তানের বড় বড় বড় বড় শায়েকরাও মসজিদের ভেতরে আছে আর আমি উর্দু ভাষার ফার্সি ভাষার কবিতাগুলো যখন পড়লাম আমার কপালে সবাই চুমু খেলে শোকর আদায় করলেন ওরে নবীর উম্মতের দল যারে দেখতে নারী তার চলন বাঁকা আসলে দেখতে যারা পারে না তারা বিভিন্ন এটা সুনামের সুনামের ব্যাপার এক বুজুগ রসুলের রায় দাঁড়ায় একদিন নবীর করেছিলেন। এমন সুন্দর নাাত কবরে যাওয়ার পরে কিছুদিন পর बुजुर्गों স্বপ্ন জগে কথা হয় ও সাদি কেমন ব্যবহার হলো কবরে সাদি জবাব দিয়ে কইরে আমি সাদির এমন কোন আমল আল্লাহর কাছে যে না কারণে সারা দুনিয়ার মানুষের জিব্বায় আল্লাহ না জারি করে রাখলেন আমরা বয়নের মাঝে এই বক্তা মহাদয়গণ ওলামাই কেরামে না আত পরে পাবলিকেও পরে এমন সুন্দর আমার নবীর প্রশংসার না এই না কারণে আল্লাহ আদিকে নাজার দিয়া দিলেন এবং শুধু তাই না সারা দুনিয়ার মানুষের জবনে না জারি রাখলেন তুমি বালব রৌলি কমালি বালগল রৌলি কমালি কশফ দু যাবি জমালি হাসু না সন্নু আদাই অলি কমালি বলাগন অলি কমালি কু যাবি জমি হাসন তু জমি অ কমালিহি কমানিহি এমন সুন্দর না তাল্লা মানুষের জিব্বা জারি রাখলেন সেই সাদি কিতাবের ভেতরে ঘটনা উল্লেখ করেছেন মেস্কাম্বরের গন্ধ পাওয়া যায় কিসের মেরগোনি কস্তুরির গন্ধ পাওয়া যায় চিনেননি কস্তুরি ওই যে কিছু কস্তুরি আছে আল্লাহ হরিণের নাভির ভেতরে দান করেছেন হরিনের নাভির ভেতরে একটা কস্তুরির দানা যদি এখানে রেখে দেওয়া হয় পুরা অঞ্চল ঘেরাণে মুখরিত হয় যাবে কোথার থেকে হচ্ছে হরিণের নামির ভেতরে কস্তুরি সালাম জমিনের মধ্যে যখন আগমন করলেন জংলার হরিণের আদর পায়গম্বর আদম নবীর মোলাকাতের জন্য যখন হাজির হয়ে গেল আদম নবী জ থেকে কোন পোশাক পরিধান করে আসেন নাই কারণ আপনারা জানেন মধ্যে নিষিদ্ধ গাছের কিনারায় যাওয়ার কারণে পোশাক পড়ে গেছিল তখন আল্লাহ অর্ডার করলেন গাছের পাতাগুলো গুলো সিরে সিরে তোমার লজ্জাস্থান হেফাজত করো গাছের পাতা পরে আদম নবী শরীর ঢেকে ফেললেন না হাওয়া শরীর ঢেকে ফেললেন पता अवस्था जमीन देखते गीणीरा पता मुख्य पता दिल पता पता हरिणीरा पता भक्षण कर पर आल्ला तीन टेम हरिणिर भेतरे दान कया ने আর জোরে বোনেন এই সুন্দর এত সুন্দর না হরিণ যত সুন্দর দুই নম্বর নেওয়ামত হরিণের গোষ্ঠ আল্লাহ বেশি মজাদার বানায় দিলেন সুশাসনের গোড় হরিণের গোষ্ঠ মজাদার অন্ন গোস্তা এত মজার না তিন নাম্বার দিলেন হরিণীর নাবির ভিতরে আল্লাহ কস্তুরি দিলেন আমি ওরা ফিরে আসলো যারা যেতে পারে নাই হরিণীরা পাগল হয়ে গেল কি ব্যাপার এখন পাঁচ মিনিটে কিভাবে বলবো যাই হোক आदमनबीर बरकती हाथी पता ग्रहण कर बरकतार जाना पताारे घ्र दरिणी दल जख दोर सामल दिखे गए नबीर पता जो चले आसल घरण कि बार तोधे पता घर पता है क्यों घरण जब तुम्हरा तीन टा पे और दूट पे आल्ला तीन टादे दिले दुई टा दिले द्वितीय दल कारण एरा दुईटा पे एक हलो चेहरा सुंदर दोस्त सात তবে নাবির ভেতরে গেল বরকর্জনের জন্য এরা তো কেউ সাক্ষাতের জন্য যায় না এরা গেছে ঘেরান গলা পাতা আনার জন্য নিয়তের ব্যবধানে আল্লাহ ঘেরানকারে গোপন করে ফেলেছে কিছু দেখা যায় না হঠাৎ করে দেখে একটা মাটির চাকা পরে আসে আল্লাহ রবি মাটির চাকা হাতে নিয়ে নাকের কিনারায় নিয়ে দেখে এই মাটির চাকা থেকে মেসকের গন্ধ পাওয়া যায় সাদিতার ফার্সি কবিতার ভাষায় তিনি বললেন মাটিকে প্রশ্ন করলেন গলু মেরু যে রশিদ যদ মাহবুবে বদসম বদু গুফুত দি যে তুম সাম গে নাচম বলে কি না মামে রে বসিয়া হেড মাটির ঢেলা হাত শুকিয়ে দেখিলাম সেবা মেলা कहिले कस्तुरी गुलटी जवाब दिया बोले शादी कहिन सब किचु नही अभी फूल थकिया सुबाशे हईलम खाती ও মাটি তোমার ভেতরে তো গ্রান কেন তুমি নাকি এ ঘান আমার ভেতরে কেমন করে প্রবেশ করলো মাটি বলে রে সাদি একটা ফুলের গাছের গোড়ায় আমার দীর্ঘ জীবন কাটানোর পরে ওই ফুলের ঘ্রান আমি মাটির মধ্যে প্রবেশ করেছে। সোহব সহ তোরা সহ কু সোহব তো নে তোরা তোমান সোহবত বেহার তো সুবেরিয়া হেলা কর্ম ও বির দু বজিরা উপর মা घटना दया बुझा मानूस एक मटर चा फुले गोड़ा थार कारण फुले घर भेतर आसते दुनियादार मानुष जो अल्लाह वाले सम्पर्क लागे क्यों अल्लाह वालह হঠাৎ করে দেখে জঙ্গলের একটা গাছের সাথে একটা হরিণী বাধা হরিণীটা আমার নবীজির চেহারা মোবারক দেখে চোখের পানি সেরে কথা বলা শুরু করলো হরিণীটা দেখে বলে পয় আপনি তো রহমত থেকে শিকার আমার জঙ্গলে দুটো বাচ্চা বা পারি না আমার কলেজে ফেটে যায় রে দুগ্ধপান করায় আমি আমার হাজির হয়ে যাব নবী চিন্তায় পরে গেলেন জালাল উদ্দিন লু মির রহমাতুল্লাহ আলাইফে মাসনীর ভেতরে ঘটনা লিখেছেন নবী চিন্তায় পড়ে গেলেন আমি নবী হইয়া এহুদির বাড়ি কিভাবে যাই আল্লাহ জানায় দেন পয় হম্বর এহুদির বাড়ি যান আপনার যাওয়াটাই হবে ইহুদির হেদায়াতের কারো আমার এহুদির ঘরের দানোয়া জায়গায় ডাকলেন এহুদি ভাই একটা গাছের গোড়ায় হরি বেঁধে রাখছো বলে হা তিন দিন হলো একটু বাচ্চা মা বাচ্চার বিরহের বেদনা সহ্য করতে পারে না আজকে কত সন্তান শহরে বাসা নিয়া ঘুমাও রাতে বেলা মা মোবাইল করে তুমি ঘুমের কারণে मात्र देखा रिसीभ करा बोल्बे हाँ घुमेसी तब कान सजा তোর মোবাইলের অপেক্ষা না জানি কখন তুই আমার একটু আওয়াজ দিবি কারণ আমার ঘুমে এত মজা পাই না খানায় মজা মজা পাই না, তোর জবানের মা দিলে আমি কিন্তু অনেক সন্তানের খবর জানি মা বাবার সাথে ভালো ব্যবহার নাই মা বাবার সাথে কোনো খবর নাই কোন আগে মা বলে আমার বাবা কান্না করে মালি আনন্দের ঈদ আমাদের কপালে পার্শ্বের মহিলারা বলে কি ব্যাপার তোমার সন্তান কি বাজার পাঠায় না বলে না সন্তানের কোন খোঁজ খবর পেলাম না ওই মা বাবা করুক না করে না আল্লাহর কাছে বলে আল্লাহ আমি রাগ করে দিয়েছি সহ্য করতে পারি না তুমি বেজার হয়ে ও আল্লাহ আমার কথায় তুমি রাগ করে সন্তানের উপরে বিপদ দিও আল্লাহ কারণ আমার সন্তান जर मा जमी जिंदा नहीं जर बाबा जमीन भेतर जिंदा नहीं अंधकार कबर थे कान्नार अव दुआर जाना ওই কবরের ভেতরে মা বাবাকে রেখে আর কেমন করে ঘুমা বলি আমি এলেমের জোরে আমলের জোরে চেয়ারে বসি না এ চেয়ারে বসার পেছনে আমার পেছনে কারণ হলো চোখের পানি। दोआ देना दो सारा आगाते बिल्डिंग वाला भाई माँ बाबार दुआ छा बिल्डिंग पाओ नाना खाओ कार दो একটি গেলাস পানির জন্য মা দোয়া করেছে জগৎ বিখ্যাত বাইজিদের মা দোয়া করেছেন গেলাস পানির দ্বারা এমন দোয়া পাইল দুনিয়ার বাইজি বেইমানেরাও বাইজিদের নাম মোহ্বতে স্মরণ করে একটি গেলাস পানির ফলে বাইজিদের তুলে হাতা তুলে মা বল বানা হাত মা বলে বৈজিদ কে ওলিবান হো মায়র দুয়াল হেমিনীন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হেমিনীন মায়ের দোয়াল বিপদে পরবে না তুমি যজম যে যাও যা বিপদে পর না তুমি যজন যে যাও যা মায়ের দোয়ালো ভেমিন মায়ের দোয়াল নিজে নিজে মনে করাম্বর যার কারণ এমৃত মুখে বেবিমান ভাই যা যার কারণ এমান ভাই যা মায়ের দোয়ালো হেমিনোয়াল দোয়াল হেমিন মায়ের দোয়াল বিপদে পরবে না তুমি যখন যে থাই বিপদে পরবে না তুমি যখন যে থাই যা মায়ের দোয়া কথা বলার বান্দা মা বাবার দোয়া বিদ্যুতের থেকেও গতি আরো দ্রুত আল্লাহর কাছে কবুল হয়ে যায় ওই মা বাবার কলিজা আঘাত দিয়া কেউ যাপন করতে পারেনাও যাদের মা বাবা নাই কবরের কিনারায় গিয়ে একটু হাত দরুদ শরীর পরে কুলহুয়াল্লা সুরা পরে আল্লাহ কুমুর টাকা সূরা পড়ে অন্তর ভরে কান্না করে দোয়া কর হরিণী ডেকে ডেকে কান্না করার পরে নবী বলে নে হুদি ভাই দেন বাচ্চা গুলোর পান করা চলে আসবে রহমতুল্লিলাম ধৈর্যের পাহাড় হা বললেন ও এহুদি ভাই তুমি হরি রসিটা আমার হাতে ছেড়ে যা আমি গাছের গোড়ায় দাঁড়ায় থাকবো হরিণীটা চলে যাবে সময় ও যদি হরিণী ফিরে আসে না যেই ছুরিটা তুমি হরিণীর গলায় লাগাইবা আমি নবীর গলায় সে সুরি লাগাই দিও তারপর চমৎকার। দাও নিজেই মরার জন্য রেডি হয়ে গেল হরিণিত গেলে আর আসবে না বাচ্চার মায়া সেখানে থাকবে পড়ে থাকবে এই সুযোগে আমি মোহাম্মদের কতল করে ফেলব না Allaram Allah Paak Bolin Wa ma karu wa ma kar Allah Wa ma karu wa ma বলে চলো চলো আর এই সুযোগ হাত করা যায় না এহুদি গাছের গোড়ায় সুরি নিয়া দাঁড়ায় রশিটা ঘুনে আমার মায়ার নবির যদি দেরি করো ওই সুরি তোর গলায় না লেগে আমি মোহাম্মদের গলায় লেগে যাবে নবী যখন রশিটা ছেড়ে দেয় কিতাবের ভেতরে লেখে হরিণীটা এমন জোরে দৌড়ায় जंगल समय हाथ नई येहूदी चूरी रही जाते जो देरी कर नबीजर गल् ले হরিণীর ডাকে বাচ্চা গুলো মা বলে আমার আসতে পারি নাই এখন কেমন করে আসো হরিণীর নাকি বলে ও সন্ত রাস্তা দিয়ে আমার मायर नबी रहा करते जो देरी नबी के हत्या कर फेल समय करा जाए ना बच्चा दो আল্লা শপথ করে বলছি রে মা করিনায় মনে কষ্ট নাই আরো প্রয়োজনে তিন দিন দুধ পান করবো না তারপর আমার মায়ার নবির একটু দেখ আমার মায়ার নবী ক বাচ্চা দৌড়ায় মাও দৌড়ায় নবীর স্বপ্নে গিয়ে দাঁড়ায় বাচ্চা যেন হয় নবীর সালাম জানায় বাচ্চার মাথা দাঁড়ায় যেনে বলতে পাগল ভয়া দরায় এবার এহুদি ডাকিয়া কয় কপাল জঙ্গলার হরিণী যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষের যদি তোমাকে চিন্তা আমার মতো না করে আর আমি অন্যায় করব না আর আমার হাতটা দিয়ে হাতে হাতটা লাগা পর মোহাম্মদ আবী রাস্তে পে শোল সফাত করে আল্লাহ কে পা গুণ গে যুবক আমি তোমাদের পায়ে হাত রেখে বলি বাবা পা দুটো আগে দামি বলতেছি ওই নবী পরামর্শ নিয়ে মজবুত হয়ে যদি রাস্তায় নামতি এই জমিনে নবীর দুশ্মন এমন পতন হইতো ওদের রাস্তায় জমিনে কেউ খোঁজে দল হে যুব আমিও তোমার মতাদুর চায় আমি মাদ্রাসার সার্টিফিকেট আরে সরকার মান দিতে আমাদের মুরব্বী ওলামায় কেরাম আমরাও বলেছি দেও মাদ্রাসা যেমনি ভাবে ভারত সরকার মান দিয়েছে এমনি ভাবে দিবেন অন্যত্র আমরা চাই না বলে কেমন এম এর ও যেমন যখন সরকারি টেবিলেশন জমা করবে ওই সার্টিফিকেট ইস্যু করা মাত্র এম এর ছেলেটার মতো আমার ছেলেটার চেয়ার সম্মান দিবে মূল্যায়ন করবে এর থেকে বেশি কিছু কেউ যদি বলে না হবে না হবে না আমরা কানে ধরে উঠাবো আর বসাবো বছর আন্দোলন দেয় নাই তো আমরা কেন আন্দোলন করেছি রাস্তায় টাকার জন্য না বাঙালি টাকার জন্য না আমরা হুজুরেরা রাস্তায় আন্দোলন করেছি নবীত রক্ষার জন্য no আমরা চল্লিশ বছর আদর্শের আমার বছর এভাবেই চলবো এভাবেই চলবো তারপরেও কোনো দুনিয়াদার শয়তানের পায়ের নিচে মাথা নত করব না দল আমাদের লক্ষ লক্ষ বেকার যুবক ঘুরে ওদের চাকুরি না গালি দেয় বাবায় গালি দেয় চাকরি পাওনা ঘুষের টাকা দিলে বের হয়ে যা ওই আমার कलेजर गेटे गिजिंग एक समय पेटर धान चूरी हाथे नस्त्र हाथे नुजूर चिंता बंद कर दुजूर रेखा আমাদের চিন্তা বন্ধ করে আমার সোনার দেশের সোনার লক্ষ লক্ষ যুবক বেকার এদের চাকরির যদি ব্যবস্থা হয় আমি দিয়ে বলবো বন্ধ হয়ে এই যুবক এই দাবি তোমার দিয়ে চিল্লাও কেন ফাও পাইছো না তোমাদের আন্দোলন তোমাদের জিজ্ঞাসা তোমাদের চিল্লাম কোথায় তো আরো বিশ বছর আগে হিমালয় পর্বতে পালায় গেছে আমাদের ঝগড়া করে কারণ ওরা জানছে যে কপালে আমি নেই সব হুজুরগো কপালে প্রবাসী মেহমান আমার ঘরে খানা খাবেন ইমাম এক ঘরে দুই ঘরে খায় আলো এক মেহমান বলে ইমামের পেছনে নামাজ করুম না কেন খাইলো না কে খাওয়া রমজান না সে তোর ডায়রি হয় কত দাও আছে যুবক আমি বলছি না তুমি আমার মতো টুপিওয়ালা থাকো। তোমার মতো যুবক দারিওয়ালা ড্রাইভারি করে কৃষি করে শ্রমিকের কাজ করে তুমি কেন পারো না তোমার মতো যুবকদারিওয়ালা নামাজি রে পুলিশ বাবা সবার কপালে হেদায়ত নাই সবাই হেদায়ত পাবে না জান্নাত পাবে না আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়তের দরজা দিয়ে ঢুকবে বিনয়ের সাথে বলি কোন জোর নাই অন্তর থেকে सही भाव नाम ठीक करो कुरान पढ़ स्वामी खेदमत करो बेपर्दाय चले गुना বিরোধিতায় চলবো না দাঁড়িটা লম্বা করব নামাজ পড়বো কোরআন করবো আল্লাহ বলারে ভালো জানবো অন্তর যদি ভালো হয় মুনাফি কি না থাকে খাতিনিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও আমল আপনি মজবুত করেন বলেন আমি আল্লাহাম আদি হি আসবি আজমাইর রামর রাম রহমিন ارحم الراحمين. اللهم اجعلني في عيني صغيرا وفي اللهم اكفناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اللهم اني اعوذ بك من زوان نعمتك اللهم نبر قلوبنا بنور معرفتك اللهم تحر قلوبنا عن غيرك اللهم اننا نسألك رزاك والجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني বব হামকো তে রিস তে রো খুদার মালিক গোবিনা ইদের আনন্দ চলে যাচ্ছিল আর আল্লাহ মুনাজাতের পরে ময়দান খালি হয়ে যাবে মালি মালিক সবাই যার যার গন্তব্যে চলে যাবে গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছিস ও আল্লাহ গুনার দিকে মেহরবানি করে আপনার মতো দয়ামায় কেউ নাই নবীজি সকলের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন মাহফিল এর সুন্দর আয়োজন করেছেন আমার ভাই আল্লাহ কি থেকে দোকানওয়ালা ব্যবসায়ী ভাই শ্রমিক যারা যতটুকু সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নেন আলোচনা যা হয়েছে ভুল ক্ষমা করে দেন্লাহ যে যতটুকু সহযোগিতা করেছেন কবুল করে নেন জীবনে একবারও যদি হয় আমার মায়ার নবীর রওজা মোবার আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় মাত্মায়ার নবীর সাথে মোলাকাত করা হিন